Mm-hmm. <laughs> والله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له অন্য সজ্জিদন ওন বিজ্ঞানৌল মোহাম্মদুসূলো الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه পর্দার আড়ালে বসা আমার মা বুনে দা মুসলমান হিসাবে আমাদের সকলের জানা থাকার কথা যে পারা কোরআন পবিত্র কালাম আল্লাহর বলা হয় এর বাংলা অর্থ কথা कुरान शरिफ की आल्लार कलमन शरीफे शुरू शेष पर्त जा सबगुलरसरी आल्लर कथा कुरान शरिफर भरे आल्ला कथा छाड़ा कारो कोथाई कथा कुराना कुरान के कुरान नामे आल्लर कथागुली सातमान उपरे लौहे महफुद नामक स्थान আল্লাহর তত্ত্বাবধানে সংরক্ষিত ছিল মহানবী মোহাম্মদুর রসুল এই ত্রিশ পারা পুরাণ আল্লাহরুল আলমিন দুনিয়াবাসী মানুষের কাছে পাঠাইছেন কেন পাঠাইলেন সাত আসবানের উপর থেকে ुरान पृथते क्या पटाइर जवाब नास मानु हेदायतर त्रिसपाड़ा कुरान अल्लाह क्रब्बुल आलमीन पृथ्वी पाठाई मानुषर हिदायतर हेदायत की जिन जे हेदायतर आल्ला कुरान पे एक कथा मन राखले कुरान बेपारे अनेक कथा बुझते सहज होता हल सहज सरल बांगला भाषा कुरान लोहे महफूस आल्ला पृथ्वी तक पाठ কিন্তু আল্লা বাসায় আসল আল কুরআন কুরআন পাঠাইছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন নজল আল কুরআন আনজল আল কুরআন আল্লাহ কুরআন নাজিল করেছেন আমি কোরআন পৃথিবীতে পাঠাইছি না বলে কোরআন পৃথিবীতে না দিল করেছি কেন বললেন এই কারণটাও মনে থাকলে কোরআনের অনেক কথা বুঝতে আমাদের সহজ কোনো কিছু না হওয়া বা না করা তখনই বলা হয় যখন উপর থেকে নিচে পাঠানো হয় মসজিদের দুতাল থেকে নিচের তালাত পাঠাইলে এটাকে নাজিল করা বলা হয় না আল্লাহ পাঠাইছেন কিন্তু এটাকে নাজিল করেছেন বললেন কেন কারণ হলো উপর থেকে নিচে পাঠিয়েছে সংরক্ষিত এটা কি নিজ থেকে উপর দিকে পাঠাইলেন না উপর থেকে নিজ দিকে পাঠাইলেন এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ কোরআন পাঠাইছি বলেন না বলেন কোরআন নাতেই করেছি এই নাজিম শব্দটার মাধ্যমেই আল্লাহ বুঝাইয়া দিলেন এই কোরআন এই পৃথিবীর কারো বড়াকথা নয় মন গড়া কথা নয় বানানো কথা নয় সাত আসমানের উপর থেকে পাঠানো কথা এই সাত আসমানের উপরে সংরক্ষিত কোরআন পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন মোহাম্মদুর মাধ্যমে। কেন এই প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলেন হুদাল সমস্ত মানুষের হেদায়তের জন্য কিছু জরুরি কথা বুঝে নিলে কোরআনের তসির বুঝা অনেকটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য সবসময় সহজ হবে এর মধ্যে একটা কথা হইল কোরআন পাঠাইছি না বলে নাজিল করেছি বললেন কেন নাজিল করেছেন প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলেন মানুষের হেদায়েতের জন্য এখানে আমাদের বুঝে নেওয়া দরকার হেদায়ত কিছ হেদায়তের ডেফিনেশন হইল হেদায়ত শব্দের शब्द अर्थ हल पद देखाइन क्यों पुरानी लोक केगर पद देखा देवा के हिदायत बोले कुरान परिभाषा हेदायत बोले पद देखते स्थ न স্বার্থহীন ভাবে নিঃস্বার্থভাবে যারে পদ তার উপকার পদ দেখানে স্বার্থে নয় যারে পদ দেখাইতেছে তার উপকারের জন্য চিরশান্তি এবং চিরমুক্তির মুক্তির পদ দেওয়ার নাম হেনায় তাহলে আল্লাহ হেদায়ত এবং চির মুক্তির পথ দেখাতে চান এতে আল্লাহর কোনো স্বার্থ আছে না আমাদের উপকারের জন্য এই কথাটা হেদায়াত শব্দটা বুঝলেই পরিষ্কার হয়ে যায় কোরআন দি করে যে আল্লাহ আমাদেরকে পথ দেখাতে চান এতে আল্লাহর কোনো স্বার্থ নাই আমাদের উপকারে পতীকের প্রতি অনুগ্রহ করে তার মঙ্গলের পথ প্রদর্শন করাকে হেদায়ত বলা হয় অথচ আল্লাহরুল আলমিন অন্য এক আয়াতে বলেন আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে সবগুলিকেই আল্লাহ হেদায়ত করেন একটা দুলার কনাওনা এই যাকে আল্লাহ হেদায়ত করেন না আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন, জিনিস্তা জীব জন্তু গাছপালা পাহাড় পর্বত নদী দালা সবকিছু কে হেদায়ত করেন আল্লাহ মানুষ ছাড়া আর যা কিছু আছে সেইগুলিকেও হেদায়তে একমাত্র আল্লাহ করেন তবে কেন কোরআনাদিলের কারণ বলেছেন শুধু মানুষের হেদায়েতের জন্য কোরআনাদিল করছি ওই প্রশ্নটার জবাব বোঝার জন্য আগে আমাদের বুঝে নেওয়া দরকার যে অন্য কিছু কেউ আল্লাহ হেদায়েত করেন কিভাবে হেদায়েত শব্দটার মর্মাত্ম জানা থাকলে কথাগুলি বোঝা সহজ হবে প্রতীককে তার মঙ্গলের পথ দেখাইয়া দেওয়া নিদের স্বার্থে নয় পতিকের স্বার্থে এর নাম হেদায় আসমান জমিনের সব কিছুকেই আল্লাহ তার মঙ্গলের পথ দেখাইয়া দেন আল্লাহর সাথে নয় যারে পথ দেখাইয়া দেন তার সাথে আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন আল্লাহ কি শুধু মানুষকে শান্তির পথ দেখান না সব কিছুকেই প্রথমে আমরা বুঝে নিব সবকিছুকে আল্লাহ কিভাবে পদ দেখান তারপরে আমরা চেষ্টা করব কোরআনাদিলের কারণ দর্শাই গিয়া শুধু মানুষকে পদ দেখাইবার জন্য কোরআনাদিল করেছি বললেন কেন আমি দুইটা উদাহরণ পেশ করবো আপনাদের সামনে मानुषारा सब किस केल्ला हिदायत करें कैकटा उदाहरण पेश करते जाने सारा दुनियावासमस्त मानुष पूर्व आकाशे उदय पश्चिम आकाशे अस्त जाए कश्चिम दिखे उदय पूर्व दिखे अस्त जाए কোনোদিন উত্তর দিকে উদয় হইয়া দক্ষিণ দিকে অস্ত যায় না কোনদিন দক্ষিণ দিকে উদয় হইয়া উত্তর দিকে অস্ত যায় একই নিয়মে সদা সর্বদা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর যাব একই নিয়মে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদয় হয় পশ্চিম দিকে অস্ত যায় কারণে তার লক্ষ্যস্থলের পথে নিয়মিত সুশৃঙ্খলভাবে কেন আজিজিল আলী মহা আল্লাহ মহাপরাক্রমশালী আল্লাহুল আলের নির্দেশনার কারণে কার নির্দেশে নিয়ম শৃঙ্খলা চন্দ্র বারে কমে একবার চুটো হয় একবার বড় হয় কিন্তু সূর্য কমে না চুটো বড় হয় না এটা কারণ জিজ্ঞাসা করে এক সময় করিম সল্লামের কাছে একদল জিজ্ঞাসা করলাকারে কিন্তু চন্দ্র বাড়তে বাড়তে গুলাকার হয় আবার কমতে কমতে টুডুইতে খেজুর গাছের পুরাতন ডাল যেমন পাথাগুলি জড়ে বাঁকা ভরিয়া যায় এইরকম হয় কেন আল্লাহ তাদের প্রশ্নের জবাব দিয়া কোরআনে আয়াত করে বলেন্লাহ ইসলাম লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে চন্দ্র বারে কমে গেল আপনি তাদের প্রশ্নের জবাবে বলে দিন চন্দ্রও যদি সূর্যের মতো সর্বদা এক আকৃতিতা থাকত এক নমুনায় থাকত তাহলে চন্দ্রটা সারা বিশ্ব মানবতার জন্য ক্যালেন্ডার হইতে পারত চন্দ্রের বালন কমনের ব্যবস্থার মাধ্যমে আমি চন্দ্রকে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানায় আসি চন্দ্র হইল সারা দুনিয়ার সমস্ত এক ধর্মাবলম্বীর জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য চন্দ্রকে আমি ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানায় আছি কিভাবে চন্দ্র সারা দুনিয়ার মানুষের জন্য ক্যালেন্ডার হবে এর ব্যাখ্যা দিয়া বিশ্বঈদের রাসীলে সাল্লাহ চন্দ্র প্রথম যেদিন উদয় হইল এদিন থেকে তোমরা চন্দ্র মাসের প্রথম তারিখ গণনা করবে গন্তে গন্তে চন্দ্র মাসের উনত্রিশ তারিখ বিকালবেলা দেখবে চন্দ্র উদয় যদি হইল নুতন চন্দ্র হইয়া থাকে তাহলে আগের মাসটা উনত্রিশ আগুন হবে আর যদি চন্দ্র মাসের উনত্রিশ তারিখ বিকালবেলা নুতন চন্দ্র উদয় হতে দেখা না যায় তাহলে চন্দ্রের শেষ তারিখ ধার্য হবে চন্দ্র দেখা না দেখার উপর উনত্রিশ তারিখে নূতন চন্দ্র দেখা না দেখার উপর পরের দিন ত্রিশ তারিখ হবে না দ্বিতীয় মাসের প্রথম তারিখ হবে যাই হোক আল্লাহ বলেন সূর্য সূর্যের পথে চলে চন্দ্র চন্দ্রের পথে চলে কিন্তু সূর্য এবং চন্দ্র একই একেই মহাশূন্য সাঁতার কাটেই মহাশূন্য সাঁতার কাটেলে মহাশূন্য সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা দেখা দরকার আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীটা মোটামুটি গুল মোটামুটি গোল মানে বলের মতো গোল নয় কমলার মত গুল আপনারা কি বলের মতো গুল আর কমলার মত গুলের ডিফারেন্সটা বুঝতে পারেন তো পৃথিবীটা বলের মতো গুল আকার নয় কমলার মত গুল এই গুল আকার পৃথিবীটার দিক থেকে মহা মহাশূন্য স্থান এই খালি জায়গা বেস্টন করেছে ঘেরাও করেছে এই পৃথিবী বেস্তনকারী মহাশূন্য শেষ হলো কোথায় এই প্রশ্নের কোন জবাব দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের কাছে নাই কিয়ামত পর্যন্ত আরো যত বৈজ্ঞানিকের আবির্ভাব হবে কোন বৈজ্ঞানিক এই পৃথিবীর চতুর্দিকে যে মহাশূন্যটা ঘেরাও করে আছে এই শূন্য স্থানটা সে হলো এর জবাব ক্রিয়ামত পর্যন্ত আরো যত বৈজ্ঞানিকের জন্ম হবে এদের কারো কাছে মেরাজের রাত্রে দাওয়াত করে নিয়ে গেলেন আলহি সাল্লাম আসলেন রসুল বুরাত নামক এক জন্তুর পিছিয়ে আরোহণ করাইলেন সাথে করে নিয়ে গেলেন পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য যেখানে গিয়া শেষ হইল সেখানে সেখানে যাওয়ার পরে দেখা গেল এই বিশাল মহাশূন্যটা যেমন ভাবে পৃথিবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে ঠিক তেমনিভাবে এই গোটা মহাশূন্যটাকে আরেকটা কঠিন পদার্থ চতুর্দিক থেকে ঘেরাও করে আছে। ওই কঠিন পদার্থতা পর্যন্ত পৃথিবী বেষ্টনকারী মহাসূন্য গিয়া শেষ হইল যে কঠিন তাকে ঘেরাও করে আছে দার আছে পাহারাদার আছে আল্লাহ রাসুল গেইটে করা দারুয়ানা জিজ্ঞাসা করলো কে তুমি জিব্রিল বলেন আমি জিব্রিল দার জিজ্ঞেস করেন আপনার সাথে বলেন আমার সাথে দারিস্তা জিজ্ঞেস করেন হে জিবরিল আসমানের উপরেও আল্লাহ আপনাকে ডিউটি দিয়েছেন নিচেও ডিউটি দিয়েছেন আসা যাওয়ার সময় গেক খোলা এবং বন্ধ করার ডিউটি আমাদেরকে দিয়েছেন। কিন্তু বলেন শুধু পারমিশন নয় আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে তাকে দাওয়াত করা হয়েছে বলে এই সাথে নিয়ে তখন দারুণ গেট গেট খুলে ষ্টনকারী এই বিশাল মহাশূন্যের শেষ সীমানায় বিশাল মহাশূন্যের শেষ সীমানা যে কঠিন পদার্থটা এই মহাশূন্যটাকে ঘেরাও করে আছে এই কঠিন পদার্থটার নাম আসমান কঠিন পদার্থটার নাম আসমান আপনাদের জানা তাকে বলুন বৈজ্ঞানিকেরা কি বলে আসমান সম্পর্কে আসমান শব্দটাকে বাংলা ভাষায় বলে আকাশ বৈজ্ঞানিক বৈজ্ঞানিকেরা বলে স্কাই ইজ নাথিং আকাশ কোন জিনিসের নাম নয় এটা শূন্য স্থানের নাম খালি জাগার নাম আপনারা মেয়াজের ঘটনায় কি পাইলেনের এই কথাটা আজকে ওইদিকে বেশি লম্বা ঘটার সময় নেই আমার হাতে আমি সুদায় রহমানের রায় কিলি এতটুকু পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটা কোথায় গিয়া শেষ হইল এটার জবাব বৈজ্ঞানিকদের কাছে আছে না মোহাম্মদুর রসলার কাছে আছে এই কথাটা বোঝানো আপনাদের যে বিশাল সৈন্য স্থানটা পৃথিবীকে চতুর্দিক থেকে ঘেরও করে আসে এই সৈন্য স্থানটা কোথায় গিয়া শেষ হইল এই প্রশ্নের জবাব নাই আছে একমাত্র মোহাম্মদ রসুদুল্লাস এই জন্য মহিলিনেকেরাম লেখেন বৈজ্ঞানিকদের বিজ্ঞান যেখানে গিয়ে আর শেষ পিয়া যায় রসুল্লাহর জ্ঞান সেখান থেকে শুরু হয় বিজ্ঞান যেখানে গিয়া শেষ হয় এই যে প্রটিন পদার্থটা গেট পাস পেলেন এটা পাঁচ শত রাস্তা গভীর পৃথিবীর থেকে আসমান পর্যন্ত শূন্য ও পাঁচশো বছরের আস্তে এই শূন্য স্থানটা যে পরিমাণ গভীর আসমানটাও উঠে সেই পরিমাণ গভীর এর উপরে আসমানটাকে আরেকটা একটা বিশাল মহাশূন্য ঘেরাও করে আছে ওইটার নাম দ্বিতীয় মহাশূন্য দ্বিতীয় মহাশুন্যটাকে আরেকটা একটা আসমান চতুর্দিক থেকে ঘেরাও করে আছে। এটার নাম দ্বিতীয় আসমান এইভাবে স্তরে স্তরে সাতটা মহাশূন্য আছে প্রত্যেকটা মহাশূন্য কে চতুর্থ থেকে একটা আসমানে ঘেরাও করে আছে। প্রত্যেকটা আসমান এবং প্রত্যেক সাতটা আসমান এবং সাতটা মহাশূন্য মিলে সর্বমোট সাত হাজার বৎসরের রাস্তা এবার বলেন প্রথম মহাশূন্যটা কোথার থেকে কোথা পর্যন্ত পৃথিবীর থেকে পৃথিবীর পৃথিবীর থেকে প্রথম পর্যন্ত যে শূন্য স্থানটা এটা পার হওয়ার জন্য পাঁচশত বছরের রাস্তা পাঁচশো বছরের লম্বা হায়াত যদি পায় আর অনবরত শুধু শেষ সীমা লাগালে বৎসর আছে এবং সেদিকে যাইতেই আছে এই জন্য বলেছি এই মহাশূন্য শেষ ফলা কোথায় এই প্রশ্নের জবাব দুনিয়ার কোন বৈজ্ঞানিকের কাছে নাই আছে শুধু মহামারী প্রশ্ন এবার একটু তো একবারে বলুন এইরকম মহাশূন্য সর্বমোট কতটা আর প্রতিটি মহাশূন্যকে বেষ্টনকারী আসমান কতটা আমার কথার মর্মটা ঠিক মতে বুঝে থাকে বলুন তো এই প্রথম মহাশূন্যটা বেশি বড় না দ্বিতীয়টা বেশি বড় দ্বিতীয়টা দ্বিতীয়টার থেকে তৃতীয়টা আরো বড় চতুর্থটা আরো বড় পঞ্চমটা আরো বড় ষষ্ঠটা আরো বড় সপ্তমটা আরো বড় এই সাত মহাশৈন্য সাত আসমান সব কিছুকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে আল্লাহর এবার বলেন তো আল্লাহর রস্য কত বড় এই বিষয়গুলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে কোরআনের অনেক কথা বুঝতে সহজ হবে এবার আমরা মূল কথা দিকে যাই কদ্দা হুমি লুজো লিপদী মিলু কল্পমর কল্লৈলুসিপুন্ু ফল কিংস চন্দ্র এবং সূর্যে সাঁতার কাটে তাহলে প্রথমে ওই পারে এনারী এবার আল্লাহ বুঝাতে চান একেই মহাশৈন্যের চন্দ্র সাঁতার কাটে সূর্য সাঁতার কাটে কিন্তু লাশাম তুদরিকাল আমার কোনদিন সূর্য চন্দ্রের সাথে টক্কর লাগে না গর্ষণ লাগে না কোনদিন চন্দ্র সূর্যকে গিয়ে আর করে না কন্ট্রোলার না থাকার কারণে কোন কন্ট্রোলার নাই এই জন্য টক্কর লাগে না কোন ড্রাইভার নাই কোন চালক নাই এই জন্য কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না বলেন যদি কোনো নিয়ন্ত্রণকারী না থাকতো কোন কন্ট্রোলার না থাকত চন্দ্রসূর্য যদি এরুমেরুভাবে চন্ত তাহলে দেখে কোনোদিন তৎপর লাগতো না চক্কর চক্কর লাগলে নিরাপদ থাকতো না ধ্বংস পেয়ে যেত তাহলে ধ্বংস হলো মঙ্গল না নিরাপদ থাকে মঙ্গল তাহলে চন্দ্র সূর্য কে মঙ্গলের পথে পরিচালনা করেন কে এটার নাম ওই হেদায়তার নাম আবার বলেন তো হেদায়ত কাকে বলে সার্তহীন কাউকে মঙ্গলের পথে পরিচালনা করার নাম মূল কথা মনে আছে কিনা দেখেন সার্তহীন কাউকে মঙ্গলের পথ প্রদর্শন করার নাম হেদায়ত চন্দ্র যেন দ্বংশনা হয় সেই পথে আল্লাহ তাকে পরিচালনা করে সূর্য যাতে দ্বংশনা হয় সেই পথে আল্লাহ তাকে পরিচালনা করে এবার বুঝে থাকতে বলুন চন্দ্র সূর্যর হেদায়তকারীকে আল্লাহ चंद्र सूर्यर हेदायत कर फसल बीज बुने खेते अमेरिका सुनिमेशान चाषर बीज जो कृषक গভীরভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবে যারা দানের বীজ গড়ে তৈরি করে তারাও একটা বীজ হাতে নিয়ে দেখলে দেখবে যে দানের এক পার্শ্ব থেকে चिकन एम लम्बा हो रहा है যে অঙ্কুরটা শিকড় দিকে যাবে হাতে ধরে সেইটা নিশের দিকে গাছ হওয়ারটা উপর দিকে চলে শেষে শিকড় হওয়ারটা নিচের দিকে চলে গিয়েছে যদি শিকড়টা উপর দিকে যাইতো মরে যেত মাটির থেকে রস টানতে না আর মোটা যদি নিজ দেখে যাই তো পচিয়া যায় তো গাছ হইতে শিকড় হবে সেইটা নিচের দিকে তিন দিনের মধ্যে চলে গেল যেটা গাছ হবে সেটা তিন দিনের মধ্যে চলে আসলো তার নির্দেশনা হতে এটা কি দান দাসের জন্য মঙ্গলের পত্ন গাছপালার হেদায়তকারীকে পরিষ্কার বুঝে আছে তো গাছপালা থেকে যে আল্লাহ হেদায়ত করে সার্থহীন কাউকে মঙ্গলের পথ দেখাইয়া দেওয়ার নাম গাছকে হেদায়াত করলে সে বাঁচতে পারবে বড় হইতে পারবে ফসল ধরতে পারবে এইভাবে এইরকম পথ প্রদর্শনের পিছনে আল্লাহ কি স্বার্থ আছে কোন সার্থ নাই সার্থহীন ভাবে কাউকে মঙ্গলের পথ প্রদর্শন করার নাম দুইটা উদাহরণের দ্বারা আমি আশা করি আপনাকে বুঝতে পেরেছেন চন্দ্র সূর্যের হেদায়তকারী আল্লাহ গাছপালার হেদায়তকারী আল্লাহ আরেকটা উদাহরণ দিচ্ছি জীব জন্তুর দ্বারা যারা মুরগি পালে মুরগির যখন দিন পাড়া শেষ হয় শেষ হওয়ার সাথে সাথেই মুরগি ডিঙে তা দেয় তা দেওয়ার পরে প্রায় তিন সপ্তাহ তা দেওয়ার পরে বাচ্চা হয় তখন বাচ্চাগুলি এত দুর্বল থাকে শরীরের শক্তির দ্বারা সুলা ভেঙ্গে ডিমের ভিতর থেকে বেরোতে পারেন মুরগি নিজের ঠুঁসে লাগাতে সুলা ভেঙ্গে দেয় তারপর বাচ্চা বেরোয় আসে আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে দিনটার ভিতরে বাচ্চা যখনই পূর্ণাঙ্গ হয় মুরগি তখনই সেই দিনটার সুলা নিজের টুটের দ্বারা ব্যঙ্গে দেয় তখন ভিতর থেকে বাচ্চা বের হয়ে আসে বাচ্চা পূর্ণ হওয়ার আগে যদি সুলা ভাঙ্গে বাচ্চা মরে যাবে পূর্ণাঙ্গ হওয়ার আগে যদি চুলা বাঙ্গে তাহলে বাচ্চা গঠনই হবে না যে দিনটার মধ্যে বাচ্চা যখন পূর্ণাঙ্গ হয় ওই দিনটার সুলা মুরগি তখনই ব্যঙ্গে দেয় জানে যে এই ডিমটার মধ্যে বাচ্চাটা এখন পূর্ণাঙ্গ হইছে কোন এক্স রে মেশিন আছে আল্লাহ হেদায়তের এবার বুঝে থাকলে বলুন জীব জন্তুকে করে কে গাছপালা কে হেদায়ত করে কে চন্দ্র সূর্য কে হেদায়ত করে কে তিনটা উদাহরণ বুঝে থাকলে এবার আরেকটা বুঝার সহযোগিতেন জমিনের সবকিছুকেই আল্লাহায়ত করেন তিনটা উদাহরণ দিলাম এই তিন উদাহরণের মাধ্যমে আমি আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে আসমান জমিনের সব কিছুকে হেদায়তেন আরেকটা কথা কোরআন আল্লাহর কালাম সাত আসমানের উপর মাহফুজ নামক স্থান থেকে মুহম্মদুর রসুল্লাহর মাধ্যমে পৃথিবীতে মানুষের সমাজে নাজিল করা হইল রচয়িতা নয় কোরআন আমার উপর থেকে পাঠানো এই তথ্যটা বুঝাবার জন্য কোরআন পাঠাইছি বলেন না নাজিল করেছি আল্লাহ নিজেই প্রশ্ন করেন কেরা বলেন হুদাল্লিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাব এই প্রশ্নের জবাব এর মর্ম সামান্য মর্ম যদি কোনো মানুষ উপলব্ধি করে না মনুষ্যত্বের বৈশিষ্ট্য তার জীবনে কোনোদিন সাধন হবে না আসমান জমিনের সব কিছুকেই আল্লাহ হেদায়ত করে কিন্তু কোরান্ন দিল করার কারণ সূর্যকে হেদায়ত করা নয় চন্দ্রকে হেদায়ত করা নয় কোরান্ন করার কারণ গাছপালাকে হেদায়ত করা নয় কোরান্নাদিল করার কারণ জীবজন্তুকে হেদায়ত করা নয় কোরআনা দিল করার কারণ হলো মানুষকে হেদায়ত করা মানুষের হেদায়তের জন্য কোরআন না দিলের দরকার সূর্যকে হেদায়তের জন্য কোনো আসমান না দিলের দরকার হইল না চন্দ্রকে হেদায়ত করার জন্য তো আল্লাহ আসমান থেকে কোনো কিতাব হেদায়ত করার জন্য কোনো কিতাব না দিলের দরকার হইল না মানুষকে হেদায়ত করার জন্য কিতাব না দিলের দরকার হইলো কেন তার কারণ হইল আল্লাহুল আলমিন কোরআনের বিভিন্ন আয়াতে এবং ভদ্রত রসুলেরি মুসল্লা আসলাম বিভিন্ন হাদিসে বলে দিয়েছেন আসমান জমিনের সব কিছুকেই আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে যাকে যে সেবার জন্য সৃষ্টি করেছেন তাকে সেই সেবা করার নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ কুদ্রতি হাতে ধরে তাকে ওই সেবা করতে বাধ্য করে দিয়েছেন উদাহরণস্বরূপ বলা যায় সূর্যকে সৃষ্টি করেছেন আমাকে রৌদ্র দেওয়ার জন্য আমাদেরকে রৌদ্র দিতে আল্লাহ সূর্যকে বাধ্য করে দিয়েছে বাতাসকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার দেহে অক্সিজেন বিতরণ করার জন্য কথা যদি অনেকের আগে থেকে জানা না তাকে সহজে বুঝবেন না অক্সিজেন নামক একটা জিনিস আছে ও অদৃশ্য অবস্থায় বাতাসের সাথে মিশে থাকে যন্ত্রের মাধ্যমে অক্সিজেন কে বাতাস থেকে আলাদা করা যায় কিন্তু সাধারণত গুপ্র থেকে প্রায় কয়েক মাইল উপর পর্যন্ত অক্সিজেন নামক এই অদৃশ্য পদার্থটা বাতাসের সাথে মিশে থাকে কয়েক মাইল পার হইয়া গেলে ওইখানে শুধু বাতাস পাওয়া যায় অক্সিজেন পাওয়া যায় আরো অনেক দূরে চলে গেলে শূন্য স্থান পাওয়া যায় বাতাস পাওয়া যায় তিনটা জিনিস শূন্য স্থান একটা বাতাস একটা অক্সিজেন এই তিনটা জিনিস ওই পৃথিবীর চতুর্দিক থেকে কয়েক মাইল এলাকা নিয়ে পৃথিবীটাকে ঘেরাও করে আসি এই যে বাতাসের সাথে মিশ্রিত অবস্থায় অক্সিজেন নামের একটা জিনিস আছে এটা মানুষের শরীরে কি উপকার জীবনে যা কিছু করি। এই সবগুলির সার নির্যাস হিসাবে আমাদের শরীরে রক্ত উৎপাদন হয় এই রক্তকে সারা শরীরে সাপ্লাই দেওয়ার জন্য আল্লাহ আল্লাহরুল আলমী মানুষের শরীরের ভিতরে একটা কুদ্রী সাপ্লাই মেশিন জন্মের সময় সৃষ্টি থাকে। আমার দেহের ভিতরে রক্তের নাম আর বিভাষায় বলে কাল বাংলা ভাষায় বলে হৃৎপিণ্ড ইংলিশে বলে হার্ট হার্ট নামক একটা মেশিন আছে মানুষের শরীরের ভিতরে এই যে খাদ্য সার থেকে যে রক্ত উৎপাদন হয় এই রক্ত পাম্পিং সিস্টেমে রক্ত সাপ্লাই দেওয়ার সাপ্লাই মেশিনটার নাম হাট এই হাট সাপ্লাই দেওয়া রক্ত শরীরে কয়েক মাস ব্যবহার হইলে পরে রক্তটা পুরাতন হয় দূষিত হয় ময়লাযুক্ত তখন ওই রক্তটাকে দূষিত ময়লা যুক্ত পুরাতন রক্তটাকে আবার দুলাই করে পিওর করার দরকার হয় এটার জন্য আল্লাহ আরেকটা মেশিন আমার ভিতরে রিপিট করে দিচ্ছেন যে হইল রক্ত দোলাই মিশিন এই মেশিনটা হইল রক্ত দুলাই মিশিন এই মেশিনটার নাম ফুসফুসের সাথে হার্টের একটা কানেকশন হার্টের সমস্ত শরীরে পৌঁছাইয়া দেওয়া হার্টের আরেকটা কাল হলো দূষিত রক্তগুলি ভিন্ন নল দিয়া ফুসফুসের ভিতরে পৌঁছা দেওয়া দেখেন কথাটা বুঝতে হার্টের কাজ কটা বিশুদ্ধ রক্ত শরীরে এই হৃৎপিণ্ডের চাপে দূষিত রক্তগুলি ওই ফুসফুসের ভিতরে গিয়া এই অগণিত ছোট ছোট ঘরের ভিতরে দূষিত রক্ত গিয়া জন্য আল্লাহ একটা সামান সৃষ্টি করেছেন ওই সাবান তারও করে এই রকম দূষিত রক্ত দুলাই করার জন্য আল্লাহ যে সাবান সৃষ্টি করে রাখা এই সাবানটার নাম ওই অক্সিজেন যেটা শরীরের ভিতরে নয় শরীরের বাইরে বাতাসের সাথে মিশে থাকে রক্ত দুলাইয়ার সাবানটার নাম অক্সিজেন আমার শরীরের ভিতরে থাকে না বাইরে থাকে আমার শরীরের বাইরে থাকে এখন শরীরের ভিতরে ফুসফুস ফুসফুসের ভিতরে আমার দূষিত রক্ত অক্সিজেনের অপেক্ষা করে অক্সিজেনের দ্বারা দুলাই হবে অক্সিজেন আমার আল্লাহ ফক্রুলাল আমাদের নাক দিয়া দুইটা ছিদ্র দিয়েছেন আমার চেতনা তাকুকার না তাকুক আমি জাগ্রত থাকি আর গুমান্ত থাকি আমার ইচ্ছা তাকুকার না তাকুক সদা আপনারা যখন ঘুমে থাকেন তখন আপনাদের আপনাদের শ্বাস প্রশাস বন্ধ থাকে না চালু থাকে আপনাদের ইচ্ছা ক্রমে অনিচ্ছাবশত এবং একমাত্র আল্লাহ যদি তখন বাতাস হুকুম দেন পাঁচ মিনিট বন্ধ থাকি আপনার চির গুম হবে না চির হবে না এই জন্য ঘুমাবার সময় আল্লাহ রাসুলের মাধ্যমে আল্লাহ রাসুলের মাধ্যমে দুআ শিক্ষা দিয়েছেন আল্লাহামদুল্লাহিনুসুর সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আমাকে জিন্দা করেছেন মৃত্যুদান করার পর যেভাবে আমাকে অচেতন কয়েক ঘন্টা অচেতন করে রাখার পর আবার সচেতন করেছেন নিভাবে আমার নয় যেদিন আল্লাহ জন্য আমাকে অচেতন করে মাটির মিশে নিয়ে যাবেন সেখান থেকে হাসরের মাটি আবার সচেতন করে উঠাবে বিষয়টা বুঝে যদি গুমাইবার দোয়া গুমানির সময় এবং গেলা ঘরের দোয়াটা পড়ে। ওই দু যত মর্মস্পর্শী হবে বিষয়টা না বুঝে তো মর্মস্পর্শী হবে না এই বাতাস আমাদের কি সেবা করে অক্সিজেন নিয়া দুকে আমার শরীরের ভিতরে নাকে দিয়া অক্সিজেন বাহী বাতাস নাকে সিদ্ধ দিয়া সরাসরি ফুসফুসের ভিতরে চলে যায় ময়লা কাপড় যেমন পাবে সাবানের পানির শোয়া লাগলে কাপড়ের ময়লা পরিষ্কার হইয়া যায় আর সাবানের পানিটা ময়লা যুক্ত হইয়া যায় ঠিক তেমনিভাবে ফুসফুসের ভিতরের অপেক্ষমান দূষিত রক্ত অক্সিজেন বাহী বাতাসের শোয়া পাইলে পরে রক্তটা পরিষ্কার হইয়া অক্সিজেনটা ময়লা যুক্ত হইয়া যায় এই ময়লা যুক্ত অক্সিজেনটাকে বৈজ্ঞানিকদের বাসায় কার্বন ডাই অক্সাইড বলা হয় সুতরাং আমার নাকি হইয়া কার্বন ডাইঅক্সাইড হইয়া বাহির হইয় অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাইঅক্সাইড হইয়া বাহির হয় অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাইঅক্সাইড হইয়া বাইর বুঝে থাকলে বলুন বাতাস কি আমাকে সেবা করে আপনি যখন ঘুমে থাকেন তখন যদি বাতাসের সেবা পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকে তখন আপনার অবস্থা কেমন হবে আল্লাহ বাতাসকে সৃষ্টি করেছেন আমাকে যে সেবা দেওয়ার জন্য সেই সেবা দিতে বাতাসকে আল্লাহ বাধ্য করে দিয়েছেন বাতাসের একটি এর নাই আমি গুমন্ত থাকা অবস্থায় আমার নাকে কে না ডুখার অধিকার নাই বাতাসের বাধ্যতামূলকভাবে বাতাস বাধ্যতামূলক ভাবে তার দ্বারা করাইয়া নেওয়া হয় কাজটা কিভাবে করতে হবে আর দেখাইতে হয় না বুঝেন কিনা দেখেন কথা আমি একটা লুকরে যে কাজের জন্য বাতাসকে এইভাবে সৃষ্টি করেছেন আমাকে এই সৃষ্টিমে আমাকে সেবা করে বুঝে থাকে বলুন আসমান জমিনের যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের হেদায়তের মানুষের সেবার জন্য যাকে যে সেবার জন্য সৃষ্টি করেছেন তাকে সেই সেবা বাধ্যতামূলকভাবে করাচ্ছেন কিনা কাদের বাধ্যতামূলকভাবে তার দ্বারা যেহেতু সেবা করাইতেছেন কাজেই তাকে আর সেবা করার পথ দেখানির দরকার হয় না জন্য গাছপালাকে মঙ্গলের পথ দেহালির দরকার নাই মঙ্গলের পথে চালাইয়া দেন জীব জন্তুকে মঙ্গলের পথ দেহালির দরকার নাই মঙ্গলের পথে চালাইয়া দেন কেন এদেরকে আমাদের সেবার জন্য সৃষ্টি করেছেন যদি পথ দেখাইয়া ছেড়ে দেন আর সেই পথে চলে না তাহলে সেবার থেকে আমি বঞ্চিত হয়ে যাব এই জন্য সৃষ্টি করেছেন ওই বস্তুকে ওই সেবা করতে বাধ্য করে দিয়েছেন কাজে সেবার পথ দেখাইয়া ছেড়ে দেওয়ার দরকার নাই কিন্তু আমাদেরকে কাউকে সেবা করার জন্য সৃষ্টি করেননি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহরাব্দুল আলমিনের গুলামী করার মাধ্যমে পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাত লাভ করা আল্লাহ গুলামি কিভাবে করতে হবে এটার পথ দেখানি দরকার বুঝতে থাকলে বলুন বাতাস মানুষের নাকে ছিদ্র দিয়া কিভাবে অক্সিজেন আসমান থেকে কিতাব নাজিল করে তারা শিক্ষা দেওয়া দরকার না আল্লাহ তারা এই কাজ করতে বাধ্য করে দিছে মানুষকে আল্লাহ আল্লাহর গুলামি করার আদেশ করেছেন আদেশ পালন করতে বাধ্য করেননি এই জন্য তারে পদ দেখানি দরকার रोजा रखते कुरान तेला कर आदेश करेला बाध्य करी नुम इच्छा हिंद करा करे दिए হেদায়েতের জন্য সাত আসমানের উপর থেকে কোরআন নজর করেছি এই জন্য আল্লাহ ফক্রব গুল আলীন সাত আসমানের উপরে লৌহ মাহফুজ নামক স্থানে সংরক্ষিত এই পুরাণ কে মোহাম্মদ রসুল মাধ্যমে দুনিয়ার মানুষের সমাজে কেন নাদিল করলেন্লামাদাল বলেন নাই কোন জীব জন্তুর জন্য কোরআন নাদিল করেছি বলেন নাই কোন গাছপালার হেদায়তের জন্য কোরআন নাদিল করেছি বলেন নাই চন্দ্রসূর্যের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি বলেন নাই আসমান্তমিনের হেদায়তের জন্য কোরআন নদির করেছি বলেন নাই মানুষের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছি বলেছেন কারণ মানুষকে আল্লাহর যে হুকুম করেন সেই হুকুম পালন করতে বাধ্য করেন না আর বাকি সবগুলি যে হুকুম করেন পালন করতে বাধ্য করেন আল্লাহ প্রত্যাবধানে সে হুকুম পালন করবে তাকে নূতন ভাবে শিক্ষা দেওয়ার দরকার নাই তুমি ইচ্ছা হইলে পালন করবে ইচ্ছা না হইলে করবে না এই জন্য যদি তুমি ইচ্ছা করো আমার হুকুম পালন করতে তাহলে কোন নিয়মে পালন করতে হবে সেইটা তোমার শিক্ষা করা দরকার এই শিক্ষার জন্য আমি আসমান থেকে কোরআনাদিন করেছি তোমাকে আমার গুলানি করার নিয়ম শিক্ষা দেওয়ার জন্য আর একটা প্রশ্ন থাকতে পারে অন্যগুলিকে গুলিকে আল্লাহ হুকুম পালন করতে বাধ্য করে দিলেন আমাদেরকে যে হুকুম পালন করলেন সেই হুকুম হুকুম পালন করতে করে। আমার ইচ্ছার উপর সেরে দিলেন কেন এর কারণ হল আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান নিজে জানার জন্য নয় আমাকে জানাবার জন্য আমি তোমার তোমাকে হেদায়ত করে তোমার মঙ্গলের পথ ছেড়ে দেব তোমাকে ওই পথে চলতে আমি তুমি ইচ্ছা হইলে আমার দেখানো পথে ইচ্ছা না হইলে আমার পথে তুমি চলবে না এভাবে তোমাকে আমি ছেড়ে দেব। কেন ছেড়ে দেব বাতাসের মতো বাধ্য করে দেই না কেন বাতাসকে যেমন ভাবে বাধ্য করে দিয়েছি তোমার নাকের ভিতরে ঢুকবে তুমি গুমন্ত অবস্থায় থাকলেও তোমার সেবা করতেই হবে তোমার ইচ্ছা না থাকলেও তোমাদের নামাজ আদেশ করেছি নামাজ পড়তেই হবে তোমার ইচ্ছা না তা কেউ এমন করি নাই কেন কারণ আমি তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। নিজের ইচ্ছায় যদি আমার পালন আমার পরীক্ষায় তুমি পাস করলা জান্নাতের যোগ্য সাব্যস্ত হবে নিজের ইচ্ছায় যদি আমার হুকুম পালন করো না তাহলে আমার পরীক্ষায় ফেইল করলা পরকালে তুমি জাহান্নামের শাস্তির যোগ্য সাব্যস্ত কাজেই আমার হুকুম পালন করতে বাধ্য করলাম তোমাদের নিতে পারো তুমি জান্নাতের যুগ্ম না জাহের যুগ এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন ইনসান আল্লাহ হাসরের মাঠে পাতিষ্ঠরা মনে মনে জানা থাকবে দুনিয়াতে কোন পাপ করেছিল কিন্তু আল্লাহর দরবারে বলবে আমি কোনো পাপ করিনি পাপ করি না কথা কেন বলবে পাপ থেকে রেহাই পাওয়ার জন্য অথচ তার মনে মনে জানা আছে আমি দুনিয়ার জীবনে পাপ করেছি এই কারণে হাজিস্বরী হজরত রসুল সাল্লাই বলেন তামুতু না কামা তাহিয়া উনা বা তো উনাকামা তামুতুন তোমাদের মরণ ভালো হবে না খারাপ হবে এটা নির্ভর করে তোমার দুনিয়ার জীবনের চলন ভালো না খারাপ সেটার উপর চলন ভালো হলে মরণ ভালো হবে মরণ ভালো হলে হাসর হবে, চলন খারাপ হলে মরণ খারাপ হবে মরণ খারাপ হলে হাসর খারাপ হবে কাদের হাসরের বিচারে কোন একটা মানুষ জাহান্নানি হইলে এই কথা বলার সুযোগ পাইবে না যে আমি কোন দোষে জাহান্নানি হইলাম আমি তো বললাম না এই এই যেহেতু চন্দ্র সূর্যের জাহান নামের শাস্তি নাই। জীব জানুয়ারের জন্য জাহান নামের শাস্তি নেই গাছপালার জন্য জাহান নামের শাস্তি নাই। এরা এই কথা বলার কোন প্রশ্নই আসে না কোন দুষে জাহান নামে হইলাম আমি তো বুঝলাম না তোমরা যেহেতু আল্লাহর আদেশ লঙ্ঘন করলে জাহান্নানি হবে এই জন্য সেদিন যেন তোমরা বলতে না পারো কুন দুশের কারণে জাহান্নানি হইলাম আমি তো বুঝলাম না এইরকম প্রশ্নের সুযোগ যেন না থাকে এই জন্য তোমাদেরকে হেদায়তের পথ দেখাইয়া ছেড়ে দিলাম ইচ্ছা হইলে চলো জান্নাতে যাইবা ইচ্ছা না হইলে না চলো জাহান্নে যাইবা আরো পরিষ্কার করে আল্লাহ বলে কোনটা আর আল্লাহর অবৈধতা কোনটা সবকিছু কোরআনের মাধ্যমে তোমাদেরকে শিখাইয়া দিলাম বুঝাই দিলাম এখন যার মনে চায় নেম করো ইমানের হতে যাও জান্ন পুরস্কার পাবে কুফতে যাও শাস্তি হিসাবে জাহান্ন এতটুকু কথা বুঝতে থাকতে এবার বলুন তো হাসরের মাঠে কোনো ভাষ্ট কি বলতে পারবে আল্লাহর কাছে যে আমি কোন অপরাধে জাহান্নামে ভুলাম আমি তো না এই কথাটা বলার কোনো সুযোগ থাকবে না কেন আল্লাহ কোরআন করে হেদায়েত করেছেন পথ দেখা জান্নাতের পথ মনে দিকে জাহান্নানের পথ মনে চাইলে এই দিকে যাও জাহান্নাইবা কোরআনের হেদায়েতের মর্ম দুনিয়ার জীবনে মানুষের জন্য জান্নাতের পথ কোনটা কোরআন পরিষ্কার বলে দেয় দুনিয়ার জীবনে মানুষের জন্য জাহান নামের পথ কোনটা কোরআন আের পথে জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা যে পরীক্ষাটা আসমান জমিনের আর কোন বাসিন্দার জন্য নাই একমাত্র মানুষের জন্য আছে এই কারণে আল্লাহ ফকরুল আলী কোরআনাদিনের কারণ দর্শাইয়া বলেন কোরআনাদিল করেছি মানুষের হেদায়তের আমরা মুসলমান হিসাবে সকলের জানা থাকার কথা এই পুরানে সর্বমোট একশো চোদ্দ কানা সুরা আছে কতটা সুরা একশো চোদ্দটা সুরা এর মধ্যে একটা সুরার নাম সুরায় রহমান সুরায় রহমানের প্রথম দিকের তিনটি আয়াত আজকে আমি আপনাদের সামনে তেলাভ করেছি তিন আয়াতের কোশ্চিন তিন দিনে ও শেষ হবে কিন্তু আমি এই ঘন্টা দেড় ঘন্টার সময়ের মধ্যে আমার ক্ষুদ্র বিবেচনায় এই তিন আয়াতের তফসির থেকে যে কথাগুলি আমাদের সমাজের মানুষের জন্য বেশি দরকারি মনে করি আমার ক্ষুদ্র বিবেচনায় যে কথাগুলি বেশি উপকারী মনে করি সেই কথাগুলি আপনাদের ক্ষেত্রে পেশ করার চেষ্টা করব কোরআনের কোন সুরা বা কোন আয়াতের কতগুলি পূর্বকথা গুলিকে উঁচুলে তস্সির বলা হয় তসির কোরআন ব্যাখ্যার মূল নীতি বলা হয় কোরআন ব্যাখ্যার মূল নীতি কোরআন ব্যাখ্যার মূল বিষয়ের মধ্যে অনেক আনুষঙ্গিক ব্যাপার চেপার আছে এইগুলি যে যত বেশি জানবে এইগুলি যে যত বেশি স্মরণ রাখতে পারবে কোরআনের সঠিক মর্ম সে তত সহজে বুঝতে পারবে কোরআনের অনেক কথাই আছে ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না কোরআনের অনেক কথাই ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না অনুবাদের দ্বারা বুঝে আসবে না যেমন আল্লাহুল আলমী নেখা এসে বলেন ইসলামের জন্য খুলে দেন সেখানে আল্লাহ আয়ার কত পরিষ্কার আল্লাহ বলেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তর তাকে ইসলামের জন্য খুলে দেন হওয়ার করতে আর অন্তর তাকে ইসলামের জন্য খুলে দেন কোন মানুষের অন্তর ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি তর্জমার দ্বারাই বুঝে বুঝা যায় এই জন্য ব্যাখ্যা চাইলেন না তর্জমার দ্বারা বুঝে আসেনা সেই জন্য ব্যাখ্যা চাই। কি অথচ আমাদের যায় যারা কোরআনের বাংলা তর্জমা কোরআনের উর্দু তর্জমা কোরআনের ইংলিশ ট্রান্সলেশন লাইব্রেরি থেকে কিনে নিয়ে নিজের ঘরে ঘরে বসে বসে কোরআনের মর্ম বোঝার দাবিদার এরা কেমন শিয়ালি পুলা ভাই ভাই আপন আল্লাহ পু না রেখা বিহিতা জল বিহী ইন্নৈনা যু পুর ইহু ফুর আনা সুম ইন্নৈ না আমি যখন আপনার কাছে কোরআন করতে তাকি পাঠাতে থাকি নাজিল করতে থাকি অর্থ পাঠাতে থাকি ভোর দিকে ওই কথাটা বলতে পারলেন ব্যবহার হয় আমি যখন আপনার কাছে কোরআন নাগিল করতে তাকি তাৎক্ষণিকভাবে আপনি কোরআন তাড়াহুড়া করে যত থাকবেন না কারণ করতে না করতে যদি আমি শব্দ মুখস্থ করে রাখতে না পারি তাহলে যে শব্দটাই আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দটা আমার উন্মত পাবে কোথায় বুঝতে পারছেন এই প্রথম প্রথম আল্লাহ যখন কোরআন করতে থাকতেন আল্লাহ আমি নিজের দায়িত্বে কোরআনের সবগুলি শব্দ করায় গন্ডায় আপনাকে মনে রাখাইয়া দেবো বুঝে থাকলে বলুন কোরআন নাজিল করেন আল্লাহ রাসুলের কাছে কার দায়িত্বে রসুলকে কোরআন স্মরণ রাখাইয়া দেওয়া হয় কার দায়িত্বে তারা করে জায়গায় যেমন ভাবে আমার নিজের দায়িত্বে আপনার কাছে কোরআন নাদিন করি যেমন ভাবে আমার নিজের দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব আল্লাহ কেন রসুল কে কোরআনের ব্যাখ্যা শিখাবেন বুঝেন না এ ব্যাপারে ভাতটা রসুলের মাতৃভাষা কি ছিল কোরআন কোন ভাষায় নাজির আল্লাহ কেন ব্যাখ্যা শিখাবেন ওই আমি ট্রান্সলেশন নি আনিয়ে নিয়ে দিন কোরআন বুঝে ফেলবো এই জন্য যে নবীর কাছে কোরআন নাজি হইলো স্বয়ং সেই নবীকে আল্লাহ বলেন আমার দায়িত্বে আপনাকে আমি কোরআনের শিখাইয়া দিবেন কোরআন কোন মূলনীতি লাগবে মূলনীতি লাগবে না অবশ্যই হ্যাঁ মূলনীতি লাগবে আল্লাহ উস্তাদ হইয়া মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ ফখর আলী সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে ছাত্র বানাইয়া তাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন আল্লাহর সম্পর্কে রসুন হিলেন ছাত্র সাহাবায়ে কেরামের সম্পর্কে তিনি হিলেন উস্তাদ বিষয়টা বুঝলেন আল্লাহ বলেন ইন্স তুমি আল্লাহ আমাকে তোমাদের জন্য উস্তাদ বানাই বানিয়েছে এবারে একটু মনোযোগ্য কথা শুনবেন এবং বলবেন দয়া করেন রাসুল আল্লা কাছ থেকে পুরানের তফসির যেমন তা শিখেছিলেন তার ছাত্র সাহাবায় কামকে তেমনটাই শিখাইলেন না ব্যতিক্রম করলেন শিখাইছেন বিশাখা অবশ্যই পর্যন্ত যারা কোরআনের তফসিল করবে তাদের তসির রসুলের সরাসরি ছাত্রদের তফসিলের সাথে মিলাইলে যদি মিলে প্রমাণ হবে পর্যন্ত যারা কোরআনের করবে এদের তফসির সেটা মন গড়া তফসির কথাটা বুঝতে পারতেছেন বুঝে থাকলে বা বলুন তো কোরআনের সহিপ কাঠিক কোরআনের সহি নামে অপবেক্ষা সাব্যস্ত হবে এই জন্য কোরআন বেকারীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন বেক্কার মূলনীতি না জানা পর্যন্ত কোরআন এর তসির কোরআনের তসির না জানা পর্যন্ত কোরআনের মর্ম বোধার তর্জমা করে কোরআনের মর্ম বোধার কোন কল্পনাও করা যায় কোরআনের সহি তসির যারা করবেন তাদের তিনটা ক্লাসিফিকেশনস, তিনটা ক্লাস আছে তিনটা শ্রেণী আছে প্রথম শ্রেণীর মুখশিরগণ দ্বিতীয় শ্রেণীর মুখশিরগণ তৃতীয় শ্রেণীর মুখশিরগণ বুঝে থাকতে বলুন মুহাসিরগুলো এক ক্লাস কথা প্রথম দ্বিতীয় এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি আর মনে রাখতে পারি সারা জীবন বর যে কোনো আয়াতের তসির বোঝার জন্য একটা হাতিয়ারের কাজ স্কেলের কাজ দিকে প্রথম শ্রেণীর মুহাসির কাদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর মহর্ষির কাদেরকে বলা হয় তৃতীয় শ্রেণীর মহাষির কাদেরকে বলা হয় এর মূল নীতি বিষয়ক কিতার এলেখা আছে যে সমস্ত তফসির কারকগণ পনেরোটা এলিমেন্ট সমে এলিন যারা অর্জন করেছেন এর মধ্যে চোদ্দ নম্বর পর্যন্ত আজকে আলোচনা হবে না পনেরো নম্বর নাম তার নাম আল পনেরো নম্বর এলিমটার নাম এই মুল্লা অর্থাৎ প্রকারের এলিমের দ্বারাও যদি কোন একটা আয়াতের বুঝে না আসে বলবেন আল্লাহরা আল্লাহর মুরা খাবায় বসা কথাটা একটা যাদের মুরাখাবার সম্পর্কে যাদের ধারণা নাই এটা কিছুই বুঝবে না আল্লাহ মুরাখাবায় বুঝবেন কোথায় মনে কি মুরা খাবার সম্পর্কে হলো আমি যদি কোন গুনার কামের অভ্যস থাকে আমি সেটা তবা করে ছেড়ে দেবো আর কোনদিন সেই গুনার দিকে যাব আমি গুনার পথ ছেড়ে দিয়েছি আর কোনোদিন গুনার পথে যাবো না বলে আল্লাহর কাছে বাধা করছি এই অবতাবস্থায় যদি আমি আল্লাহর হুকুম নবিত্তরিকা সঠিকভাবে পালন করতে থাকি তখন আমার আত্মাটা হয় পবিত্র আত্মাটা হয় তখন পবিত্র এইরকম পবিত্র আত্মাবালা জগতের সবকিছুর ধ্যান ধারণা কল্পনা জল্পনা থেকে অন্তর থেকে মুক্ত করে একমাত্র আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে বসার নাম মুরাফাবা বুঝলেন মুরা খাবা কারাগর সুদ করে আল্লাহর জানে বসলো হইবে আল্লাহ মুরাখাবা ঘুসকুর বসলো আল্লাহর জানে হইবে মুরা খাবার যে ব্যক্তি তার বি একটা আয়াতের মর্ম আমার পরিষ্কার বুঝে আসতেছে না এই ব্যক্তি আল্লাহর মুরা বসলে পরে আল্লাহ পাকুল আলমিন তার অন্তরে এই আয়াতের মর্মটা ডেলে দেন এটার নাম আল এইম উল্লাহু ইটার সিরিয়াল নাম্বর দো শব্দটা এই রকম পনেরোটা এলিন যাদের কাছে আছে এরা কোরআন এর তসির করতে গিয়া যদি কোন ইমামকে ফলো করতে না হয় কোন ইমামকে ফলো না করেই যদি সহি তসির করতে পারেন এদের এরা হইলেন ফার্স্ট ক্লাস প্রফাসির এরা হইলেন ক্লাস মুহাস পনেরো এলিমের সমষ্টি হওয়া সত্ত্বেও যদি কোরআনের সবগুলি আয়াতের সঠিক ব্যাখ্যা করতে গিয়া কোন না কোনো করতে হয় এরা হলেন সেকেন্ড ক্লাস মুভাশির আর পনেরো প্রকার এলিমের সমষ্টি নাই তবে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর মুভাশির কোন আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন তিনি হবেন থার্ড ক্লাস মুখাস ধরুন থার্ড ক্লাস মুখাসীর কি হওয়া দরকার প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর মুখাসীর কুরআের কোন আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন তা বুঝার যোগ্যতা হবে তিনি নূতন ভাবে কোরআনের কোনোকেই সমাধান মহাশীরগণ এই পনেরো সমষ্টি নিয়া কোরআন বে কুরানের সঠিক ব্যাখ্যা ভাবেন কোথায় তার ঠিকানা কোথায় মহাশীর লিখেছেন প্রথম দুই শ্রেণীর মহাশীরগণ ঠিকানার নাম তসির কুরআন বিল আহাদ ঠিকানার নাম তফসিরুল কুরআন বাংলা বলি শহীদের ঠিকানা কথাটা এই ছয় ঠিকানা এলুম এলু নয় সিরিয়াল বাই সিরিয়াল বুঝে দেখলে বলুন সিরিয়াল বাই সিরিয়াল তাহলে সিরিয়াল কোরআনের এক আয়াতের ব্যাখ্যা যদি আর আয়াতে আল্লাহ নিলেই করে তাকে সেখানে কোরআনের ব্যাখ্যা হবে কোরআনের দ্বারা প্রথম চহিত সিরিয়াল প্রথম ঠিকানা কোরআনের ব্যাখ্যা হবে কিসের দ্বারা কোরআনের দ্বারা সবগুলি কথা একদিনে বলা যায় না আর সব একদিনে বলতে গেলে স্মরণ রাখা যায় না শুধু এই প্রথমটার উদাহরণ দিচ্ছে শুকন কোরআন শরীফের সর্বপ্রথমকে সুদাফত দেয় ব্যাখ্যা রাখবে তো পরে রায় আল্লাহ একটু ব্যাখ্যা দিয়েছেন সিরাতি হে আল্লাহ তোমার নিয়ামতপ্রাপ্ত বন্দাগণ দুনিয়াতে যে পথে জীবনযাপন করেছেন ওই পথটাই সারা দুনিয়াবাসীর জন্য জান্নাতে যাওয়ার সুদা পদ ইন সিরাতি সিরাতআল্লা দিন আল আহম আলহিনের মধ্যে পাওয়া গেল এখানে কত নম্বর ঠিকানার দ্বারা কোরআনে শহীদ শির হয়ে এক নম্বর ঠিকানা আবার তোমার নিয়ামতপ্রাপ্ত বন্দাগণের পথেই যে সুদা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দাগণ কারা এই প্রশ্নের মীমাংসা সুরার ভিতরে নাই আরেক চুরার ভিতরে আল্লাহ গিয়া বলছেন মীন সিদ্দিক নদীগণের পর নদীগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দাগন সিদ্দিক নিয়ামত প্রাপ্ত বন্দাগন শহীদ গোল আল্লাহ নিয়ামত্রাপ্ত বন্দাগণ সালেগণ ওই চারজন মানুষ হইল আল্লাহ প্রাপ্ত বন্দা আয়াতে ব্যাখ্যা আল্লাহ ওই আয়াতটা হইল শিবাত আনাম তা আলহিম আয়াতের ব্যাখ্যা মুস্তাকিম আয়াতের ব্যাখ্যা হইল শিরাত আর শিবাতহীন কোরআনের একায়ে ব্যাখ্যা আর একায়াতের পাওয়া গেল এদের কোরআনের সহিথম টিকা কোরআনের সহি কিন্তু সব ক্ষেত্রেই এমনটা হয় না সংেপে সংক্ষিপ্ত হবে তফসির কিন্তু যেখানে কোরআনের একা আয়ের বেটা অন্য আয়াতের পাওয়া যায় না সেখানে নবীর হাদিসে তালাস করতে হবে বেটা এবার বলুন তো কোরআনের সহি ঠিকানাগুনটা আমাদের সমাজের নবীর হাদিস নবীর হাদিস কথা সব মুসলমান মুখে মুখে চালু আছে সব মুসলমানে মোটামুটি বুঝে এবং জানে কিন্তু নবীর হাদিস সম্পর্কেও কিছু মূলনীতি আছে এইগুলি না জানার কারণে যেমন ভাবে কিছু লোক লাইব্রেরির থেকে কোরআনের ট্রান্সলেশন কিনে কোরআন জানে সাজে ঠিক তেমনি ভাবে লাইব্রেরি থেকে হাদিসের ট্রান্সলেশন কিনে কিনে পরে পরে হাদিসওয়ালা সাজে এরা জানে না তসিমের মূলনীতি ওরা জানে হাদিসের মূলনীতি এই মূলনীতি না জানিয়া কোরআন মানে কোরআন জানে সাজা হাদিসের মূলনীতি না জানিয়া মনে মানে হাদিস জানেবালা সাজার কারণে ইসলামের যা বারোটা বাজে আর কোনো মতে এইরকম ইসলামের বারো ঢাবেনা এই কারণে হাদিসের মূলনীতি সম্পর্কে সামান্য একটু আলোক পা